নাম হচ্ছে আর আমাদের দেশে সাধারণত বেশি জানে আরা বলে সাধারণ লোকজন তাই না হয়েছে এই এজন্য ওখানে বলছেন সুরতুল মাহুন মক্কিহ আর এই সুরায় সাতটি আয়াত রয়েছে প্রথম আয়াত আপনি কি দেখেছেন তো যখন হল তাদের বুঝে যায় এখানে সম্বোধন সম্বোধন করা হয়েছে মোহাম্মদ রসুলকে যারা এই কিতাবের উপর রাখে বিশ্বাস রাখে তারাই সামিলের সাথে আপনি কি দেখেছেন অস্বীকার করে বিদ্দিন দিন কে আর এখানে দিন বলতে আবার যে মানুষেরা একদিন উঠবেন ওই হিসাবে তাকে বলা হয় মায় আর এখানে আমরা বলিমুল কিয়ামা আল জাজ ওয়াব ক্রিয়ামতের দিন মানুষেরা নিজেদের কৃতকর্মের ফল পাবে আসল ফল কোথায় পাবো আমরা ইনশাল্লাহ ক্রিয়ামতের দিন দুনিয়াতে যদি আমরা কাজ করি কিছু বদলা দেয় এটা আসল বদলা না কারণ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর দুনিয়াতে যা আছে যাই আমি পাব তোমাদের একজনের চাবুক রাখার জায়গা জানতে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম আচ্ছা চাবুক চাবুক তো বুঝি না নাকি মালায় মানুষ বুঝত চাবুক বা বেত কি করতো ঘোড়াতে আমরা তো এখন দেখি না আগেই মরু অঞ্চলে বিশেষ করে লোকজন দেখত বেশি আমাদের দেশও দেখা যেত তখন ঘোড়ার পরিবর্তে গাড়ি বের হয়ে আর দেখেই যায় না বলি তাহলে আখারাতের তুলনায় দুনিয়ার কি মূল্য এজন্য একটি হাদিস আল্লাহ হসুমসল্লা বলেছেন অভিষুপ্তিহা আর এই দুনিয়ায় যা আছে তাও অভিশুপ্ত देह जाए दुनिया ते पसा पाई कमाई कर मालिक गाड़ी मालिक घोड़ार मालिक सब शांति नहीं शांति अल्लाह दुनिया शांति नहीं शांति আমরা দুনিয়াতে পাবো না তবে এক জিনিসের মাধ্যমে পাবো তা হচ্ছে আল্লাহর আল্লাহ আল্লাহ বলেন শুনো আল্লাহর দিকিরের মাধ্যমে মন শান্তি পায় আপনি হয়তো বললেন না আমি একটু গান বাদ্যযন্ত্র শুনলাম বা দেখলাম ছবি দেখলাম পরে কিছু নেই ঠিক নাই শুধু দেখলেন তো তোমাচা করলেন বাস আর আল্লাহ রব আলমিনের রিকির করলে এই যে শান্তি পাওয়া যায় এটা স্থায়ী শান্তি বলিস আব যারা ইমান এনেছেন নেকামল করেছেন তাদের জন্য সুসংবাদ আর কি ওয়াহু মা আব সর্বোত্তম ঠিকানা এই সর্বোত্তম ঠিকানা কোন জায়গায় ঠিকানা জন্নাত বানিয়ে দেলা রসুন সাহায্য বলেন দুনিয়া সম্পর্কে দুনিয়া আমল উড়ুন দুনিয়ায় যা চেতাম তবে কি বলেছেন وما والا او عالما او متعالما تو بي الله ذكر وبي شابير بأي وما والا ار ذكر ار كتا كتا جي قولي ار ايجن هتنا عالم جانبان بكتي اتكون جانبان جانب, جانب علم شرعير جانبان جانب. قرآن سنر جانبان جانب. আরেকজন হচ্ছেন কমাই করার জন্য আর যদি উদ্দেশ্য হয় দুনিয়া কামাই করবো আলহামদুলিল্লাহ আল্লাহর এর দ্বারা আমি নিজে কামাই করব হালাল নিজে খাবো নিজের স্ত্রী বাচ্চাদেরকে মা বাপকে খাওয়াবো আত্মীয় স্বজনকে খাওয়াবো আর আল্লাহর সম্পাদন করবো আল্লাহরের সম্পাদন করবো তাহলে এই দুনিয়া কিন্তু দুনিয়া থাকলো না এটা কি হয়ে গেল আকরাত এটা ইবাদা আমরা যা এখন এসে প্রত্যেকটা কাজ জন্য আমরা করি এরকম আল্লাহ সন্তুষ্ট চলাবের জন্য সাথে তারা আখরাতের কামাই করেছেন কিন্তু অগ্রাধিকার দিয়েছেন কাকে আখরাতকে এই জন্যই দেখি আমরা দোয়া করি ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار قران كده ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا رب তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও আর আখিরাতে কল্যাণ দাও جہان دے دے تو آپ کے دنیا تک اللہ تم کے آخرت کی جدی جیو এমনি তো সব সময় পড়তেন বিশেষ করে তোয়ফের অবস্থায় একটি দোয়া প্রমাণিত আছে আল্লাহ রসুন আরো ওইটাই হচ্ছে এটা ঠিক না হ্যাঁ দোয়া হিসেবে এটা হাসান তাই আমরা দুনিয়াকে সাথে রেখে চলবো ইনশা আল্লাহ কিন্তু অগ্রাধিকার দিতে হবে কাকে জানেন আর একটা জিনিস আমরা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির ব্যাপার আপনি জানেন বা ওই ব্যক্তিকে দেখেছেন যে কেয়ামতকে অস্বীকার করে যে কেয়ামতকে অস্বীকার করে সে এখানে তার একটা গুণ উল্লেখ করেছেন ওই কেয়ামত অস্বীকারী ব্যক্তির গুণ উল্লেখ করেছেন দেখেন সে হলো ও যতিম কে জুরালো ভাবে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় বিমানা দেযা কেন আদায় করোনা যেহেতু তার বিশ্বাস নাই আকরাতে যার বিশ্বাস হচ্ছে সে সেমের হক আদায় করবে এই জন্য মোহাম্মদ রসুল বলেছেন অভিভাবক জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবো তার মানে কি এই দুই আঙ্গুল যাবে একটা আরেকটার সাথে মিলিত আছে একটা আরেকটার সাথে জড়িত না যেমের অভিভাবক করবে সে আমার সাথে জানলাতে থাকবে আচ্ছা অন্যদিকে যে আদায় করবে না তার কথা আহমদাল বললেন অন্যত্র বলেছেন নিশ্চয় যারা মাল ভক্ষণ করে ওরা তাদের পেটে যা খাচ্ছে তা হচ্ছে আগুন দোলুম অত্যাচার করে যারা এতিমের মাল ভক্ষ করে ভক্ষণ করে ওরা তাদের পেটে আগুন বটছে ওদের মাল খাচ্ছে না আগুন আর তারা আগুনে আল্লাহর কালাম আছে থাকবে কিনা ইনশাল্লাহ আল্লাহ তার কালামের হিফাজত করবেন অনেকে হয়তো আমাদের দেশে থাকতে পারে বাপ মারা গেছে ভাই মারা গেছে মনে হয় ভাই মারা গেছে ছোট ভাইছে বাতিজা বাতি যে আছে হ্যাঁ সুযোগ পেয়েছে আর কি আমি তো নিজেই রক্ষার করি ওর জামাল সবই আমি ব্যবহার করি কিনা ইন্ডিয়া নাই কিন্তু ইন্ডিয়া আছে আর সেই বিধান মানুষ পর্যন্ত পৌঁছাবেন সবাই কে জানাবেন অনেকে জানি না সে মনে করি আমি আমার তথ্য আছে আমি খাব যাইতে বস যাই বললো করতে হবে। কিন্তু নিয়মতান্ত্রিক যে খাবে তাও তার সামাজিক প্রথা হিসেবে বা মানুষ দশজন যা বলে এটা ঠিক আছে অসুবিধা এরকম হবে কিন্তু আপনি আপনার নিজ পক্ষ থেকে খেলেন বেশি আর বললেন এটা হচ্ছে নিয়মতান্ত্রিক এরকম হলে হবে না আল্লাহ মিসকিন কে খাবার দানে উৎসাহ দেয় না মানে মানুষকে বলে না মিসকিন কে খাওয়াও ইনসান রব্বুল আলা বলেছেন যারা মানুষ যারা মানুষ ওরা কি করে তারা খাবার খাওয়ায় অতচ এই মালের প্রতি রয়েছে তার মহব্ব তার ভালোবাসা এত সত্য ও ইয়ীমকে মিসকিন কয়েদিকে খাওয়ায় আর কি বলে ইন্নিল আমি বা আমরা তোমাকে বা তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহ লাভের জন্য আর তোমাদের থেকে না। আপনি দিলেন টাকা মনে করেন এক হাজার টাকা একটা কোথাও পাঁচশো টাকা বা দশ টাকা বা টাকা অতবা বিশ হাজার টাকা এক লাখ টাকা মনে মনে ভবিষ্যতে কাজে আসবে কি বলেন আপনি আল্লাহর জন্য হলো অতবা একদিন উপায় আমার হতে পারে আমরা যদি হিসাব করে দেখি কয়জন যে এর উপর ঠিক আছে আল্লাহ আলম আপনি আপনার ভাইকে খাওয়ান আল্লাহর উদ্দেশ্যে খাওয়ান তাহলে সব পাবেন চাচাকে খাওয়ান মা বাপকে খাওয়ান মা বাপের কি খাওয়াবেন সব কি হবে তারপদ সব তোমার গতের তো বাপকে খাইয়ে খাওয়ালো তারপর খুঁটা দিল এটা কিরকম হয় এরকম কিছু লোক আছে মাঝে মধ্যে আমি শুনতে পারি বহু বহুত সে বলছে বহুত আছে বহু আছে আর কমাবেন কিন্তু নিজের বাপকে খাওয়াবে আবার বলে অনেক করলাম কিরকম হয় ওইটা যদি আমি তুলে ধরি এখন তার চিত্র অনেক লম্বা হয়ে যাবে কিন্তু এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করি নিজের মা বাপকে খাওয়াবো যদি উদ্দেশ্য হয়ে বলো তো সব তো পাবো অন্যদিকে তাদের হক আদায় হলো আর মা বাবার হক কি আদায় করবেন আপনি ফুলের শিশু গেদাব গেদাবচা বুঝো হালকা কাশি অত পেসাব হয় না পায়খানা হয় না মনে করেন ওই জন্ম নেওয়ার পরে দুই দিন তিন দিন হয়েছে কি বলেন আর এই মাত্র প্রথম বাচ্চা হয়েছে মেয়ের বিয়ে হয়েছে নতুন দেখবেন বাচ্চা হওয়ার পরে তার ভিতরে এই বাচ্চার প্রতি কিরকম মহব্ব তার ভালোবাসার সৃষ্টি হয়ে যায় শুভ ঠিক না এখন যদি খাবার না খায় সে কিন্তু অসুস্থ বাচ্চার দিকে তাকিয়ে আছে মা খেলো কিনা মিথ্যা তুমি এখন বিয়েছো বাচ্চা দেখছো এ থেকে তোমার কথা তুমি স্মরণ করো তোমার মা বাপ তোমাকে তোমার অসুখ হলে সে ঘুমাত মা ঘুমাতোনা বাপ ঘুমাত বাচ্চা এখন যেরকম তোমার হয় তাই মা বাবার কথা স্মরণ করো এটা কি খারাপ হবে না দুইটা কথা একটা হচ্ছে আরেকজনকে উৎসাহ দেয় ভাই আপনি দিবেন আল্লাহ আপনাকে দিয়েছে আর এই কাজ হচ্ছে মোলামাদের ওরা সাধারণ জনগণকে বলবে এ তিমের হক আদায় করুন করুন ঠিক না আচ্ছা আপনি আলিম ভালো মাসা আল্লাহ আপনার তৌবিক নাই খাওয়াবার কে আপনি কি করবেন উৎসাহ তৌবিক আছে আপনি আলিম আবার তাহলে মিসকিন খাওয়াবেন না না মিসকিন খাওয়ানোর জন্য উৎসাহ দেবেন অন্যদিকে নিজেও খাওয়াবেন ঠিক না ঠিক এবার এসে শুধু উৎসাহ দেয় খাওয়ায় না আমার কাজ হচ্ছে বুঝিয়ে দেয় কিন্তু কাজ করাটা আমার কাজ না বলেন আচ্ছা এর থেকে একটা উদাহরণ রবিদি আপনারা দেখেছেন অনেকেই মিলাত পড়ায় পড়ায় কিনা যারা মিলাদ পড়ায় লোকজনকে বাড়ির থেকে এনে মিলাত পড়ায় আচ্ছা যে মিলাদ পড়াতে আসে সে দেখেছেন আমি দেখিনি ছোটবেলা এখনো পর্যন্ত মনে হয় আপনারা দেখেননি মনে হয় ওই বলছি বাই থাকতে পারে ওখানে আমাদের জবাব দেওয়ার জন্য তাই যে জিনিসটা সে নিজে করে না শুধু পয়সা কামাই করার জন্য করে এটা অন্যদিকে আল্লাহ রসুন প্রবাহিত না এটা কি রকম জায়গা হতে পারে ভালো করে বুঝবেন বলবেন না দা ওখানে গেলেই মিলাদের বিরুদ্ধে কথা বলে আমি মিলাদের বিরুদ্ধে কথা বলছি না আমি বলছি বেদাত কিনা আপনি নিজে যাচাই করুন আর বেদাতের বিরুদ্ধে যদি মানুষ কথা না বলে তাহলে বলবে কে আলিমুল্লামা যদি না বলেন তাহলে বলবে কে সাধারণ জনগণকে তারা সাধারণ জনগণকে এই সব বেদাত থেকে আল্লাহ না সতর্ক করবেন থাকবেন ইনশা আল্লাহ সব বেদাতি না কিছু মানুষ আছে কিনা এখন আলহামদুল্লাহ এখন দেখবেন সব জায়গায় বাংলাদেশ পর্যন্ত ইন্ডিয়ায় তো আছেই বাংলাদেশ পর্যন্ত বলুন ইন্ডিয়া আপনি চ্যানেলগুলো বের করে দেখুন এখন দেখা যায় অনেক চ্যানেল রয়েছে যারা কোরআন এবং শূন্য প্রচার করছে আমাদের দাস যেগুলি ওগুলো যাচ্ছে সেদিন দেখলাম একজন লোক মনে হয় একদিকে এক হাজার থেকে বেশি আর হয়ে গেছে এর মধ্যে আমি দেখলাম আমারও করে একটা কেসেট হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ আমি দেখেছি আমার প্রায় সাঁত্রিশটা না ঢুকিয়ে দিয়েছে বলেছেন মৌত না পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো দিন প্রচার এটা ইবাদা ইলিম শিখা ইবাদা ইলিম শিখানো ইবাদা সলাৎ পড়া ইবাদা সলাৎ পড়ানোর ইবাদা আদান দেয়া ইবাদা ইবাদত কিনা ইনসা আল্লাহ মত পর্যন্ত আল্লাহর দিনের কাজ চালিয়ে যাবো ইনশা আল্লাহ ইবাদত সম্পাদন করে যাব। আল্লাহ যদি কবুল করে হয়তো উপস্থিত আপনি দেখছেন কেউ সারা দিচ্ছে না এক জমানা আসবে আপনি মারা যাবেন কিন্তু আপনার বুঝেন কিন্তু আজকে সংক্ষিপ্ত ভাবে বাকি আয়াতগুলো তফসিল পেশ করছি আল্লাহ বলছেন এরপরেই প্রথমে ইতিমের হক যারা আদায় করে না তাদের কথা বললেন তারপরে যারা মিসকিনকে খাবার দানে উচ্চ দিয়ে তাদের কথা বললেন এবারে বলছেন ওইসব তাহলে বুঝা গেল সবাই ধ্বংস না যারা সলাৎ করেন তাদের জন্য রয়েছে সুসংবাদ তারা যাবেন কোথায় ইনশাল ওইসব মুমিনগণ সফল হয়ে গেলেন যারা নিজেদের সলাৎ বিনয় নম্রতার সাথে কাকুতি মিনতি সহকারে যারা সলাৎ আদায় করে তারা কামিয়াব হয়ে গেছে প্রথমে এখানে কার কথা বলেছে সলাৎ যারা নিয়মতান্ত্রিক আদায় করে আর এদের কি বলা হয়েছে কি এরপরে আবার আল্লাহ বলেছেন যারা নিজেদের সলাৎগুলির হেফাজত করে সংরক্ষণ করে নিয়মিত সলাত আদায় করে এরকম না যে এক ওখ পড়লো আরেক ওখ পড়ল না উপস্থিত সময়ে দুঃখের ব্যাপার হলেও সত্য অনেক মুসলমান যদি আমি বেশিরভাগ মুসলমান বলি তাহলে হয়তো অত্যুক্তি হবে না ফজলের সলাত অনেকেই পড়ে না সত্য না মিথ্যা অনেকে আছে অনেক মুসলমানের এরকম আছে যদি কাজের চাপ থাকে কাজের কারণে সলাত বাদ দিয়ে দেয় অনেক মুসলমান এরকম আছে যারা ঘুমের কারণে সরাত বাদ দিয়ে দেয় ফাই মুসল্লিন কোন মুসল্লি ধ্বংস সামনে বলছে বলছেন যারা নিজেদের সলাদ থেকে বিমুখ থাকে গাফিল থাকে নির্ধারিত সময়ে সলাতে আদায় করে না সলাদ বিলম্ব করে পড়ে অথবা সলাতে দাঁড়ায় কিন্তু মন সলাতে থাকে না আর আরেকটা মন সলাতে আছে কিন্তু শৈতান আছে দুকাদে আবার যে শৈতানের সাথে লড়াই করে আবার সলাতে চলে আসে বেশ না কথা আপনি বলবেন আমার কথা হয়নি একটা সলাতে যায় আর কি রূপজনকে দেখাবাস ঠিক না মর এখানে নাই আর আরেকটা সলাতে দাঁড়া আল্লাহ হ্যাঁ প্রবলেম ঠিক না শৈতান আসে একটা আরেকটা হচ্ছে এটা হলো নামাজ আর আপনি দাঁড়িয়েছেন আল্লাহর উদ্দেশ্যে শৈতান এসেছে ওই সময় নবিয়া করিম সোহ আসলাম কি বলেছেন তিনবার এসে কোথায় নিয়ে যান আর ইয়ো যখন সরা শয়তান আসে না তিনি কি উত্তর দিয়েছিলেন তিনি বললেন ইহুদিরা তো শৈতান হয়েই আছে ওদের কাছে শৈতান আসবে কেন কথা বুঝলেন আর এরা হচ্ছে মুসলমান শুধু মুখ না আর কি হিনা নেই এর কথা হচ্ছে কোনো একটা হচ্ছে আল্লাহ সলাত ইমসাহ নির্ধারিত সময়ে সলাৎ আদায় করে না नमजर डिमे उठे एक साथ ही नमज ठुकर मेरे ठुकर मारे डिट्टी चले जाए कानूष आ ডিউটি আপনার নয়টায় উঠলেন নয়টা একসাথে ঘুমালাম পাঁচটায় উঠব কিরকম আজকে হচ্ছে টাইম আরব উঠা আমার পক্ষে কঠিন তাই উঠতে পারবো না উঠবো একসাথে ডিউটির আগে ডিউটি হচ্ছে নয়টায় নয়টার দশ মিনিট আগে উঠবো আর আল্লাহ একবার বলে দুই রকা পরে চলে গেলাম একসাথে দুই কাজ হয়ে যাবে হবে নিশ্চয় নির্ধারিত ওইসব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নিজেদের সলাদ থেকে গাফিল থাকে বিমুখ থাকে আমি বললাম আপনার আমার সাথে ওয়াদা নতুন ওয়াদা আপনি ওয়াদা করলেন আর আল্লাহকে কে বলো আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ দিবে। কি হ্যাঁ এখন তো হুজুর যদি হাত যদি না তুলি তাহলে কি হয় এই জন্য তুললেন হবে তুললেন আল্লাহর উদ্দেশ্যে এখন ইমান তাজা হয়েছে শৈতান চলে গেছে যখন আল্লাহর দিকির আল্লাহর দিনের আলোচনা শুনলাম শয়তান এখন চলে গেছে শৈতান পালিয়ে গেছে এবারে বলবো আল্লাহ কারণটা আল্লাহর আমার কোথাও নয় উদরুনিম তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আমার কাছে চাও আমি তোমাদের চাহিত বস্তু দিয়ে দেবো সুবাহ এবারে যদি আল্লাহ হয়েছে কয়েকদিন বলেন আল্লাহ পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করার তো দাও কয়েদিন বললেন প্রশ্নটা সঠিক না বলেন তো ইমান বাড়াবার চেষ্টা করুন ও আল্লাহ তুমি আমাদের ইমান তাজা করে দাও আল্লাহ আমাদের ইমান বাড়িয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে দূর করে দাও আল্লাহ আমার মনে যে সব তুমি দূর করে দাও রিক দিবে তাহলে আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে নিয়মিত সলাতাদায় করার চেষ্টা করবো এবারে যারা সলাদ থেকে গাফিল থাকে তাদের আরেকটা উদাহরণ বা আরেকটা গুণ আল্লাহ বলেছেন যারা লুক দেখাবার জন্য আমল করে সলা কেন দেখানোর জন্য বলে না অমুক ব্যক্তি তো হজ করে আসলো এবারে যদি নমাজ না পড়ে তাহলে মানুষ বলবে কি বলে লোকটি হজ করে এসেছে তবুও নমাজ পড়ে না বলবে না। তাই নমাজ পড়ছে আপনি কি বলেন এই নবাজ কবুল হবে নমাজই লাগবে আছে কি এখনো বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে আছে বলি আলহামদুলিল্লাহ রুবুল্লাহ আলম সব জায়গায় সমান না সব জায়গায় নাস্তিক না নাস্তিকের হয়তো শক্তিবিজি আর কি কিন্তু আসলে মুসলমানদের জনসংখ্যা অনেক মানুষ হয়তো না এটা আরেক ব্যাপার আগে পৌঁছা তাহলে যারা লুক দেখানো আমল করে মুনা وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالًا يُرَاؤُونَ النَّاسِ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا مُذَبْذَبِينَ بَيْنَ ذَلِكْ لَا إِلَى هَا أُولَاءِ وَلَا إِلَى هَا أُولَاءِ وَمَنْ يَضْلِلِ اللَّهُ فَلَنْ تَجِدَ لَهُ سَبِيلًا مُنَا فِكْرَ عَلَّا كَدُوْ كَدِ <تصفيق> কাজ করে কার নাস্তিকের আর এমনি যখন ধাপ্পা দে বাবা রে বাবা এক নম্বর মুসলমান বলি না আর যারা এক নম্বর মুসলমান দিবে না বলবো আল্লাহ আলম ঠিক না আর যে মুনাফিক কে ফের সে বলবো আমি এক নম্বর ইমানদার এরকম পাচ্ছেন কি না আপনারা উপস্থিত না বলবেন আপনারা নিজেরা দেখছেন মুসলমান এক নম্বর ইমানদারে দাবি করে না মুসলমান ভয় করে হায় রে হাই কি হলো আল্লাহ আহ কত ভুল করেছি কিন্তু রব্বুল আলম রহমত থেকে নিরাশ হয় না আচ্ছা মুনাফিক এবারে কি করেন শেষ আল্লাহ বলেছেন যখন সলাতে যারা অলস হয়ে দাঁড়ায় অলস হয়ে আর কাজে গেলে মাসা আল্লাহ উচ্চাই কারণ কাজ যদি একটু গড়বড় করে ও সুবর মার দিকে ফরম দেখছে তাই নাকি না বড় মুদির দেখলে তো আরো মুশকিল একদম পাঠিয়ে দিব অন্য জায়গায় ঠিক না হাই ভয় হ্যাঁ কাজে হবে অলস আর সালাতে হবে নিরলস প্রকৃত মুসলমান ঘুম ছাড়ে কাজ ছাড়ে সবই ছাড়ে কিন্তু সালাত ছাড়ে না সত্য বললাম না মিথ্যা উন লোকজন দেখায় হেফাজত আরেকটা ওন এল উন আরেকটা গুন অল্প জিনিস আরেকজনকে দেয় না অনেকে তার ব্যাখ্যা করেছেন নিত্য প্রয়োজনীয় বাসার পাশে দেখা যায় হ্যাঁ এটা কোন জায়গায় মনে যারা শহরে যারা দূর দূরে আছে বাইরে তাদের অনেক কেউ কেউ আছে কয়েক কিলোমিটার গিয়ে এক কিলোমিটার দুই কিলোমিটার তিন আমি জানি আমার জানাবতে গিয়ে তারা ওই নিয়ে বেকালা থেকে রুটি এরকম আছে কিনা আশপাশে আশপাশেই আছে দূরে যাবেন কি তো এবারে কি হবে ওর কাছে রুটি নাই বললো ভাই তুমি আজকে আমাকে একটা রুটি দিয়ে না আমি বিকালে তোমাকে দিয়ে দিব সম্ভব না অসম্ভব হ্যাঁ কিন্তু আপনি বললেন না না হবে না দেব না যাই না না যাই আচ্ছা আমার লবণের প্রয়োজন লবণ না ওই রকম কোরালের প্রয়োজন কুদারের প্রয়োজন আর একটা যে মানুষের কি বলে হ্যাঁ কাছি কাস্তে অথবা আরো যেমন চাউলটাউলি ঝাড় ওইগুলো কি বলে কুলা কুলা এরকম হ্যাঁ এই যেই অনেকটা দিন আগে তো এখানে যদি এখন বাংলাদেশ ওইগুলো দেখি না আচ্ছা যাই হোক এইসব জিনিস প্রয়োজন তার না আমি দেবো না হ্যাঁ যারা খারাপ তারা আরেকজনকে এরকম জিনিস দেয় না এই মাউনের ব্যাখ্যা কেউ কেউ বলেছেন মাউন মানে জেকাত দেয় না কারণ জেকাত আল্লাহ আপনাকে যা দিয়েছেন চল্লিশ ভাগের একবার নিয়মতান্ত্রিক তাই না চল্লিশ বাগের এক ভাগ বেশি না কম বলেন তো চল্লিশ হাজার এক হাজার দিবেন ওই জন্য চল্লিশ লাখে এক লাখ কিন্তু বাবা রে বাবা চল্লিশ লাখ এক লাখ কিরকম বের করবো বিশ লক্ষ টাকা হয়ে গেছে কত টাকা দিবে পঞ্চাশ হাজার মুশকিল হ্যাঁ দশ লাখ টাকা হয়েছে কত হবে পঁচিশ এক লাখ টাকা আড়াই দুই লাখ টাকা কিন্তু চল্লিশ লাখ হলে এক লক্ষ টাকা আচ্ছা যদি চল্লিশ মিলিয়ন হয় এক মিলিয়ন ও বাবারে মুশকিল তো দিবে আর ও বলে ইন আল্লাহ যে ভালো ধ্বনি বলবে চল্লিশ লক্ষ মাত্র এক লাখ যদি আল্লাহ আমার কাছে চাইতেন দুই লাখ আমি দুই লাখ ও দিতাম আছে কিনা চোখ লুক অবশ্যই আছে মালে কম মাল কমবে না কাদের মাল কমে যাদের ইমান ঠিক নয় কি করবে ঠেকায় পরে দিলাম কি ওদের মধ্যে বরকত হবে না আর আপনি দিলেন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনার মালে বরকত দিবে ইনশাআ আপনি পরীক্ষা করে দেখুন পরীক্ষা করে দেখুন আপনাদের সবাইকে বলছি যাদেরকে আল্লাহ দিয়েছেন দেখুন পরীক্ষা করে বাস্তব আল্লাহ রব আলমিনের ওয়াদা আল্লাহ কি বলেছে যদি তোমরা আমার সুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো বেশি করে দেবো বলেন শুভ হা আন তাহলে এটাকে আল্লাহর ওয়াদা আপনি দিয়েছেন চল্লিশ ভাগের চল্লিশ লাখের এক লাখ চল্লিশ কোটি তার কামায়ের মধ্যে আমি আরো বরকত দিব বলেন সুহান কমবে নাকি না বাড়বে যাই হোক এই জায়গায় আজকে এই সুরাতের সংক্ষিপ্ত তুস্তির আপনাদের সামনে পেশ করলাম আল্লাহর কাছে দোয়া করিয়া আল্লাহ যা আলোচনা করলাম আর শুনলাম এ অনুযায়ী যেন আমরা আমল করতে পারি সেই তো তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো আমাদের মাওদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদের ইলিম বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দাও সহন শক্তি বাড়িয়ে দাও সকলকে সৎ কাজ সহযোগিতা করার তোফিক দান করো আল্লাহ হসন আসন আজ্না তালী علينا إنك أنت الرحيم. اللهم রহিম وصحبه মুবারিক